السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله واصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد شو دي قدر شکلين دو أمرا جي شيرو نامني آلوشنا كورتشلم شدي حلو بيپورده وترشورونا شاب ربحام اي شيرو نامي أمرا কিছু দিক নিয়ে আপনাদের সামনে একাধিকবার উপস্থিত হয়েছি আবারও যথারীতি এসেছি আপনাদের সামনে এর আরো প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও একটু আলোচনা করার জন্য আর সে আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন বিজ্ঞ চলুন না আমরা সবাই তাদের সাথে পরিচিত আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলমে দিন আমার সর্ব বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম শেখ মুজাফর আর আমার শেখ আহমদুল্লাহ আমি হারুন হোসেন সম্মানিত অতিথিদেরকে আপনাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আলোচনা সম্মানিত সুদীয় দর্শক আমাদের মাঝে একটি কথা বারবার আসে নারী স্বাধীনতা তাহলে পর্দা কি নারী স্বাধীনতার অন্তরায় এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সূত্রপাত করার জন্য আমরা আমাদের অতিথি যেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে অনুরোধ জানাবো বলব যে যেন পর্দার পোশাকের কিছু বৈশিষ্ট্য আলোচনা করে এই পর্বে আলোচনার সূত্রপাত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথার মাপে তৈরি উপরের কাপড়টাকে গায়ের ওটা তো ম্যাক্সি হিসেবেই ব্যবহার করা হয় তো বোরকা জিলবাব বা খেমার যেটাই হোক এটা হলো সাধারণ পোশাকের উপরে মেয়েদের অতিরিক্ত পর্দা যেটা বাইরে যেতে গেলে আবরণ হয়ে থাকবে যে কোনো রঙ ব্যবহারের অনুমতি লাল নীল সাদা সবুজ বিভিন্ন মিশ্রিত রং রং ব্যবহারে মেয়েদের রয়েছে পূর্ণ স্বাধীনতা স্বাধীনতা এখানে পুরুষদের স্বাধীনতা নেই তাদের বিভিন্ন আছে কিন্তু রে স্বাধীনতার পাশাপাশি এইরকম বোরকা না হোক এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কারণ বোরকা তো আমরা পড়ছি নিজেদের সৌন্দর্যকে স্বাভাবিক আবৃত করার জন্য যেন আমরা শালীনতার ভিতর দিয়ে চলতে পারি আমার বোরকার প্রকাশ না পায় এটা খেয়াল রাখতে হবে না এমন কিছু পোশাক পরার পরেও প্রকাশ না পায় এটা পুরুষ নারী সবার জন্য বোরকার ক্ষেত্রে দেখি যে ইদানিং দেখা গেছে যে বোরকার উপরে কারুকার্য তো পাশাপাশি চাকচিক এত বেশি পণ্য করা হয়েছে ওই চাকচিক্কটা নজরে এড়ায় না পুরুষের পর্দাকে নারীদের উপরে জুলুম বা নারী পরাধীনতার প্রকাশ হিসেবে দেখা হয় এখন আমার প্রথম প্রশ্ন হলো স্বাধীনতার সাথে পোশাকের সম্পর্কটা কি পোশাক যদি স্বাধীনতার অন্তরায় হয় তাহলে যে পুরুষটা পুরো দেহ ঢেকে পোষা পরাধীন পোশাকের সাথে সম্পর্ক শালীনতার মানুষ প্রথম পোশাক পরেছে শালীনতার মাধ্যম দিয়ে এবং পশু এবং মানুষের প্রথম পার্থকলো লজ্জা লজ্জা আবরণ করার জন্য আল্লাহ মানুষদেরকে পোশাক দিয়েছেন এবং পোশাকের মাধ্যমেই মানুষের মনুষ্যত্ব শালীনতা প্রকাশ পায় পাই কাজেই পোশাক আমাদেরকে শালীন করে পরাদিন করে না তো দ্বিতীয় কথা হলো যে পরাধীনতা কখন হয় যখন কাউকে জোর করে পরানো হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা উল্টো ইউরোপে আমেরিকাতে হাজার হাজার আমরা সবাই জানি যারা সচেতন যে ইউরোপে আমেরিকায় প্রতি বছর হাজার হাজার অমুসলিমী মুসলমান হন এদের ভিতর থেকে নারীদের সংখ্যা ব্যাপক এটা সব গবেষক জানেন তাহলে এখানে একজন নারীর প্রশ্ন হলো যে ইসলামের পর্দা যদি হতো। কেন ইচ্ছায় তথা পরাধীন স্বাধীনতা তথা তথাকথিত লিবার্টি এটাকে পায়ে ঠেলে দিয়ে কেন পরাধীনতায় আসছি এটা আসলে পরাদিনতা নাই এটা আমাদের সম্ভব সুরক্ষা প্রোটেকশন প্রটেকশন আমরা এটার ভিতরে যে সুরক্ষা পাচ্ছি যে লোকটা আমাকে চোখ দিয়ে মানে লেহন করছে খেলা এটা আমার ব্যক্তিত্বের খেলাপ দ্বিতীয়ত আমরা সকল রকমের নির্যাতন বা উত্তক্ত করা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি তৃতীয় তো আমরা আরেকটা প্রোটেকশন পাচ্ছি আল্লাহ বলছেন পোশাকের গুরুত্বটা কত খানি আল্লাহ বলছেন হে আদমের সন্তানগণ তোমাদের জন্য পোশাক নাজিল করে পোশাক আল্লাহ দেওয়া জিনিস পোশাকের দুটো জিনিস তোমাদের লজ্জাকে তোমাদের ব্যক্তিগত দেহটাকে আবরণ করবে এবং সবচেয়ে শ্রেষ্ঠ হলো যা তাকুয়া তাকুয়া মানে আমার অন্তরে আল্লাহর ভয় আসে আমি মানুষের পদ থেকে রক্ষা পাই আমি পাপ থেকে রক্ষা পাই যে পোশাক পরলে আমাকে সম্ভ্রান্ত মেয়ে বলে বোঝা যায় আমাকে বাজে মেয়ে বলে মনে হয় না যখন একটা মেয়ে পোশাক পরেন স্বাধীনতা নয় তার রক্ষা মাধ্যমে লাভ করেন। সেটা একটা মেয়ে যখন শালীন পোশাক পরেন স্বভাবতই তিনি এক শালীন আচরণ করতে বাধ্য হন তার পোশাক তাকে মানে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যায় তাহলে একটা শালীন পোশাক কিভাবে পরাধীনতা হতে পারে এটা আমরা বলতে পারি পোশাক স্বাধীনতার মাপকাঠি এটা স্বাধীনতা স্বাধীনতার কথা বলা হয়তার কি তারা পরাদিন। একটা পুরুষ তার পুরো দেহ ঢেকে রেখেছেন প্রচন্ড গরম মাথায় হ্যাঁ প্যান্ট একটা কমপ্লিট পরে আছে। তিনি পরাধীন হলেন না হলো যে আমরা যারা গুলিয়ে ফেলেন এদের জন্য আমি তিনটি পয়েন্ট উল্লেখ করে বলতে চাই এক নম্বর পয়েন্ট হলো স্বাধীনতা মেয়েদের পোশাকের ক্ষেত্রে আসলে কি পর্দাকে অবলম্বন করলে স্বাধীনতা বিঘ্ন হয় আমরা স্বাধীনতা বলতে কি বুঝি স্বাধীনতা বলতে যদি আমি বুঝি যে কোনো নিয়ম এবং শৃঙ্খলা আমি মানবো না এই যদি স্বাধীনতা হয় তাহলে তো আমি যে দেশের নাগরিক হিসাবে নাগরিকত্ব নিয়েছি ওই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা না মানাই স্বাধীনতা আমি যখন একটি দেশের নাগরিকত্ব নিয়েছি তার মানে কি ওই দেশে আমার সুবিধার জন্য যে সমস্ত নিয়ম কানুন তৈরি করা হবে আমার সুবিধার্থে সেগুলোকে আমি ফলো করব। এখন ওটা ফলো করার জন্য কোনো রাষ্ট্র যদি বাধ্য করে আমরা কি বলবো যে রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করছে তাহলে নারী কেন বা নারীর বেলায় কেন আমরা এই কথাটা বলতে চাই এই কথা তো আর যুগ করা যায় যে প্রকৃতিবাদী যারা জি আছেই আল্লাহ তো বলেন নাই যে শুধুমাত্র মেক্সি পড়তে হবে আর কিছু করা যাবে না আমার তো লেবাসের চয়েস এর ক্ষেত্রে বহু রকম স্বাধীনতা রাখছেন একটা একটু আগে নারীর স্বাধীনতা মানে হলো বিবস্ত্র হয়ে যাওয়া বা বস্ত্র সংক্ষিপ্ত করা তিনি নারীকে স্বাধীন করার জন্য বস্ত্র সংক্ষিপ্ত করছেন অথচ তিনি কিন্তু ফুল প্যান্ট পরে ফুল শার্ট পরে দাঁড়িয়ে আছেন অথবা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন তাহলে আমি পুরুষ হয়ে আমি পুরা দেহে থেকে নারীকে শীতের কষ্ট তারপরে গরমের কষ্টে পতিত করে তাকে স্বাধীন করছি তাকে কি আসলে স্বাধীন করছি না তাকে বস্ত্রহীন করছি তিন নম্বর কথা হলো বস্ত্রহীন করছি তৃতীয়ত কথা হলো একজন ইমানদার নারী আবাক পুরুষ বিশেষ করে আমার দর্শকদেরকে লক্ষ্য করে বলব দর্শক বাবুদেরকে যে আল্লাহ পাক সু মাহ আলা আমাদেরকে তার বান্ধা হিসাবে সৃষ্টি করেছেন আমরা আল্লাহর গোলামি স্বীকার করেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এই ইমানের দাবি হলো আল্লাহ হুকুম কে ফলো করা সেক্ষেত্রে যদি আমার তা করতে পারবো আবার যে মানে নারী স্বাধীনতার নামে পোশাক খোলার কথা বলছি আমি একটা জিনিস লক্ষ্য করি আমরা যখন প্রাচীন ইতিহাস পড়ি কৃতদাসীদেরকে দিয়ে যে কাজগুলো করানো হতো সবাই জানেন মূলত তাদের স্বাধীনতা নাই তাদেরকে আমাদের প্রবৃত্তির পরাধীন করে দাসীর মতো ব্যবহার করছি এটা দুঃখজনক আপনার আমরা এই জ্ঞান আলোচনায় আশা করব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল समाज लोक देखे बुझाते बहुदी हेदायत दिए थके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 পুনরায় আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত ও মোবারক আমরা আলোচনা করতেছিলাম নারীদের কাপড় খোলার স্বাধীনতা আছে কাপড় পরার স্বাধীনতা নেই আপনি মনে করেন ইউরোপের অনেক দেশে নারীদের জন্য বোরকা অথবা অবৈধ করা হয়েছে একজন মানুষ কাপড় পুরোটা খুলতে পারেন তার অধিকার আছে কিন্তু তিনি কাপড় স্বাধীনতা ব্যবহার করার জন্যই এটা তো বিষয়টা ক্লিয়ার আর কি আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম একজন আইনজীবী অথবা একজন মেডিকেল ছাত্র যখন তার ক্লাসে যায় যতই ভালোই পোশাক পরুক না কেন তার ক্লাসের একটা আলাদা ড্রেস থাকে ড্রেস পরে যায় একজন আইনজীবীর কোটটা খুব দামি অতি চমৎকার কিন্তু যখন যস কোটে তাকে যেতে হয় তখন তার আলাদা গাউন পরে গাউন পরে যেতে হয় কেন যেতে হয় অনুরূপভাবে যে পোশাকটা সে বাড়িতে পরে সাধারণ পোশাক এই পোশাক পরে সে বাড়ির বাহিরে তো আসা দূরের কথা একজন মেহমানের সাথে সাক্ষাৎ করতেও যেতে পারে না কেন এই ক্লাসিফিকেশন কেন একজন পুরুষের ক্ষেত্রে যদি একজন পুরুষ বাড়িতে একটা পোশাক পরবে নিজের মেহমানের সাথে সাক্ষাৎ করার জন্য একটা পোশাক পরবে বাড়ি থেকে বের হয় তার এক পোশাক এই ক্লাসিফিকেশন পুরুষের জন্য কেন নিচ্ছি যদি এটা আইনত দন্ডনীয় যদি কোনো ছাত্র তার পোশাক পরে না যায় যেমন ইউনিফর্ম আছে প্রত্যেকটা এটা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সে সবগুলো ফলো করছে কিন্তু ওই লোকটি আবার তার মেয়েকে বা তার বোনকে যখন পাঠাচ্ছে বাহিরে তখন বলছে যে পোশাক স্বাধীন কেন স্বাধীন থাকবে এটা কারণটা কি মনে রাখতে হবে একটা জিনিস যে আইনজীবীর ওই পোশাকটা উপরের পোশাকটা তার ভূষণ তিনি সেটা পড়ছেন মেডিকেল ছাত্রের এটা তার ভূষণ অনুরূপভাবে ইউনিফর্ম পড়তে এটা ভূষণ সে যুগের নাম হল স্বর্ণযুগ স্বর্ণযুগ স্বর্ণযুগের মহিলা যে নিরাপত্তা তাদের যে আখলা তাদের যে আদব সেই বিষয়টা আর আজকের যুগের বিষয়টা আমরা কি কখনো আয়েসার জাল্লা মতন একটা কোথায় ছিল অবস্থান ইসলাম পূর্ব যুগে থেকে যে ইসলাম নারীকে মুক্ত করে বের করে আনলো নারী হয়ে জন্মগ্রহণ করাই যে কন্যা শিশুর অপরাধ ছিল নিজ বাবা তাকে জীবন্ত কবরস্থ করতো প্রকৃতির মর্যাদা যখন ইসলাম দিল আর সেই ইসলামের উপরে যখন বলা হয় যে ইসলাম নারীকে স্বাধীনতা খর্ব করেছে তারা যেটা বলেন আসলে তারা বলেন যে হ্যাঁ এটা স্বীকার করতে বাধ্য হন যে সেই যুগে নিঃসন্দেহে ইসলাম অনেক অ্যাডভান্স এবং সবচেয়ে বেশি অধিকার নারীদের দিয়েছে তবে কিছু কিছু বিষয়ে তারা বলতে চান ইসলাম অনেক ভালো তবে এবং ইসলাম খুবই ভালো তবে কিছু বিষয় সেই যুগের জন্য ছিল এই যুগে বোধহয় কাঠসাট করা যেতে পারে আল্লাহ তালা আমাদের এই কুফুরি নেফাক থেকে রক্ষা করেন এখানে আমাদের দুটো বিষয় বুঝতে হবে একটা ইসলামকে অন্য কিছুর সাথে তুলনা করে এর মর্যাদা প্রকাশ করতে আমরা দুনিয়ার সবকিছু যদি প্রমাণ করে যে তাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বোচ্চ স্বাধীনতা দেয় আমি একটা ঘটনা হয়তো বলতে পারি আমরা যখন দাওয়া সেন্টারে কাজ করি এক দোডিয়ান মহিলা আমাদের কাছে মুসলমান হওয়ার জন্য আসলেন আমাদের নিয়ম ছিল কেউ মুসলমান হতে আসলে তাকে জিজ্ঞাসা করা যে আপনি কেন মুসলমান হবেন কোনো আপনি হবেন না আর যদি হন তাহলে আপনাকে ওই মহিলা উনি রিয়াদের মানে কিং আবদুল মেডিকেল কলেজের নার্সিং বিভাগের প্রধান ছিলেন তো উনি বললেন যে আমি ইসলাম অধ্যয়ন করেছি দীর্ঘদিন আমি তিনটে কারণে মুসলমান হতে চাই একটা হলো সকল ধর্মে আল্লাহ এবং বান্দার মাঝখানে পুরোহিত থাকে আর ইসলামে আল্লাহ সকল ধর্মের অনেক কিছু আছে যেটা স্বাভাবিক যে বিষয়টা এখন প্রসঙ্গ তিনি বললেন আমি অধ্যয়ন করেছি ইসলাম পারিবারিক জীবনে সামাজিক জীবনে নারীকে যে অধিকার এবং স্বাধীনতা মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্মে মর্যাদা দেওয়া পর্দা সম্পর্কে স্যার যে সমস্ত ভাই বোনেরা দুঃখজনক না বুঝে বলেন যে পর্দা প্রগতির পথে বাধা অথবা করে তাদের যদি আমরা বলি এই প্রযুক্তির উন্নয়নের যুগ আমরা সবাই জানি যে দেশে যত বেশি পর্দা অবহেলিত সে দেশে নারী তত বেশি নির্যাতিত আর যে দেশে যত বেশি পর্দার গুরুত্ব আছে যে সমাজে সে সমাজে নারী তত বেশি নিরাপদ আছে আমরা এক্সাম্পলস্বরূপ বলতেই পারি স্পষ্টভাবে সৌদি আরবে সাধারণত পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে থাকেছিলেন আমি একটা বিষয়ে যেতে যাব জনাব শেখ মুজাফর বিনের সাথে এই যে পর্দা স্বাধীনতার অন্তরায় নয় এই আমরা তুলে ধরেছি সচেতন একটা জিনিস অনেকেই বলে থাকেন যে পর্দাটা ইসলামী শরীয়তের একটা বিধান নয় বরং এটি একটি অ্যারাবিয়ান কালচার এই বিষয়টা একটু আলোকপাত করলে বোধহয় একটু সংযোজন করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আর কি জাকার আসলে অজ্ঞতার সীমা এটাই বলা যায় মানে মানুষের অজ্ঞতাটা কোরআন অধ্যয়ন না করার কারণে এই যে সৌদি ফ্যাশান এই কথাটা বলাটাও অন্যায় এবং এটা চর্চা করাটাও অন্যায় আমেরিকার জন্য চলে গেল আল্লাহ কোরআনে তো স্পষ্টে সকল সকলের জন্য এখানে তো জিন এবং ইনসান ইনসান বলতে মধ্যে কিন্তু যদি বলা হয় যে পর্দাটা শুধু সৌদি ফ্যাশন তাহলে ভুল নিঃসন্দেহে কারণ প্রত্যেক ব্যক্তির জন্য হেজাজে এটা আসলে হেজাজে বন্দী রাখার জন্য এক শ্রেণীর কৌশলীদের একটা কৌশল বা ষড়যন্ত্র যেমন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন এই মরমে আজকের প্রেক্ষাপন অনুযায়ী আগে এটা চালু ছিল বর্তমান যুগে নেই আমি কথা বলবো তুমি অবলম্বন না করে ওষুধ তোমার সেবন করো ভালো হয় কিনা এটাও আমরা বাদ দিই বিষয় হলো ওষুধের পরিবর্তন আসতে পারে বিজ্ঞানের থিওরি পরিবর্তন হতে পারে কিন্তু একজন মুমেন জি না এখানে আর উদাহরণ আছে সে বিধান পরিবর্তন করতে পারছে কিন্তু তাকে যদি বলি আল্লাহ চোখ তো কপালেই থাকে তুমি অস্বীকার আমি যদি বলি যা আচ্ছা আমরা সবসময় হাত দিয়ে খাই এবার পাও দিয়ে খাও অনেকদিন তো হাত দিয়ে খাই কেমন হবে এখানে মনে হয় বিষয়টি ক্লিয়ার করা দরকার যে কেউ যদি মনে করেন যে পর্দা এটি ইসলামের কোনো বিধান নয় তাহলে থাকবে না কারণ তাদের একটা লজিক যারা বলে যে পর্দা শুধুমাত্র অ্যারাবিয়ান ফ্যাশন তাদের একটা যুক্তি আছে রীতিমতো যুক্তিটা বলে আমাদের খন্ডন করা দরকার যুক্তিটা হলো এই তারা বলে যে মধ্যপ্রাচ্য বিশেষ করে মরু দেশ হওয়ার কারণে এখানে লু হাওয়া আসে এবং এটা বিভিন্ন আলোচনা আমি শুনেছি স্পষ্ট ভাবে করিমে আল্লাহ মোমেন নারী কে লক্ষ্য করে বলছেন জিলবাপ করার জন্য তো আল্লাহ জিলবাপ পরিধান করার জন্য বলছেন এখানে তো আল্লাহ মুরুর কথা বলেন এই আরও এই ব্যাপারে জানা দরকার ছিল কিন্তু সময় আমাদের হাতে না থাকায় আমরা নিজেরা এ বিষয়ে আর আলোচনা আগাতে পারছি না সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আমরা এটা স্পষ্ট হলাম যে পর্দা আল্লাহর বিধান আর এই বিধানকে কটুক্তি করা এবং তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা এবং কোন দেশ বা গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট করে দেওয়া নেহায়ত আল্লাহর বিধানকে লঙ্ঘনের নামান্তর বা লঙ্ঘন বটেই তাকে অস্বীকার করা যাবে না আর আরেকটা বিষয় হলো এই যে পর্দা এটি আল্লাহর নির্দেশ এবং এটি কখনো আপনার প্রগতির অন্তরায় হতে পারে না স্বাধীনতার অন্তরায় হতে পারে না বরং পর্দা হচ্ছে একটি শালীনতার বিষয় আসুন বিষয়টা আমরা ভালো করে হৃদয়ঙ্গম করি এবং উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ রবাহিন আমাদের সকলকে দান করুন আমিন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম